আলহামদুলিল্লাহ রসুল আলি শান দরবারে লক্ষ কোটি শুকুর ও সুযোগ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগে তার খাস দরবার রহমতের দরবার প্রথা মসজিদে আসার এবং মহান হুকুম মাগরিবের নামক জামাতে শেদ আদায় করার তৌফিক দান করেছে অনেকেই তো চলে গেল গুটি কতক বান্দাকে দয়া করে মেহরবানি করে তার খাস দরবারে উজুর সাথে বসার এবং করন এবং হাদিস থেকে দু একটি কথা আলোচনা করার এবং শ্রবণ করার জন্য সুযোগ দান করলেন जो प्रथम से ही महान रब्बुल अमीन आलिसान दरबारे चरम नति स्वीकार कर दिल थे मोहब्बत कल मत शकुर आदाय करी आलमदुल्ला जरा नूरानी मजलिसे बसते बुद्धि चाली नये को अभिज्ञता नये को योग्यतार बहज आल्ला दया मेहरबाणी बसते অনেকেই তো উঠে চলে গেল এলান হয়েছিল ঘোষণা হয়েছিল যে ওঠার জন্য কিন্তু অনেকেরই তৌফিক হয় নাই নিয়ামতের তৌফিক এটা বহুত বড় জিনিস এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হল নিয়ামত তৌফিক নেক কাজের তৌফিকের নয় দুনিয়াতে এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না আল্লাহ তাহলে যদি কাউকে নেক কাজের তৌফিক দেয় এটা হল সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ এই নিয়ামতকে চাওয়ার জন্য আমাকে আপনাকে নিজেই দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখানো তাফসিরের কিতাব এসেছে যে এখানে সিরাত মুস্তাকিম বলতে ওই নিয়মত তৌফিককেই বোঝানো এই ন্যামতের মুখাপিক্ষি নবী রসুল গনওয়ার এমনকি যত আল্লাহ তালার খাস বান্দা অতিবাহিত হয়ে গেছেন তারাও এটার মুখাপিক্ষি স্বয়ং আমাদের রসুল তিনিও বলেছেন যে কুল ইলা আল্লাহর নবীকে আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি বলে দিন যে স্বয়ং আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন সিরাতে মুস্তাফিল এই সিরাতে বস্তাকিমের দিকে হেদায়ত দেওয়াটাই হল নিয়মাত আল্লাহ তবর কয়াতাল আমাকে আপনাকে ভালোবেসেছেন আমার আপনার ভবিষ্যৎ কল্যাণ কামনা করেছেন এই জন্য আল্লাহ তবর কয়াতাল আমাকে আপনাকে এই খাস দরবারে রহমতের দরবারে বসার জন্য তৌফিক দান করেছে এই মসজিদকে বলা হয় খাস দরবার শাহি দরবার এই দুনিয়ার অন্য জায়গার মতো নয় অন্য স্থানের মতো নয় शाही दरबार खास दरबार आल्ला खास दरबार यरबारे प्रवेश आदब आने के जान अने मस्जिदे प्रवेश समय खास दरबारे प्रवेश समय तीन धरण आदब रक्षा करते हैं एक हल मौखिक आदब और एक हल आत्विक आदब और एक आमी आदब और तीन प्रकार आदब आौखिक आदब हल प्रवेश समय तीनटे दोआा पड़ते हैं বিসমিল্লাহ পড়তে হয় দুই নম্বর দরুছরি পড়তে হয় তিন নম্বর দোয়া পড়তে হয় এই তিনটাকে মিলে এইভাবে করা হয় বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ হলো আর দরুছরি পলো এরপরে দোয়াটা আল্লাহ আবু আবাহ এই তিনটা দোয়া পড়ে এই ঘরে প্রবেশ করতে হয় নামাজ নাই শুধু শুধু যদি বসেও থাকে আল্লাহ তাই বান্দার আমল নামায় ন এতে কাপের সব দাঁড় করতে থাকে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ রহমতের ফেরেস্তারা ওই বান্দার জন্য রহমত আর মাঘবুরাতের দোয়া করতে থাকে রহমতের ফেরেস্তাদের দোয়াটা কি সেটাও কোরআনে উল্লেখ হয়েছে সুরতুল একটা সুর আছে सुरातुलमिनेमिने मान अल्लाह बयान समस्त ममिनेल्लावलम्बन कर पथ अवलम्बन कर नैकट्यशील फेरस्टा सबसे उच्च पर्यटर फेरे जान के बला हैी फेरस्टा तारा आल्ला दुआ करे रहमत और बाबर दुआ यह घरे प्रवेश অন্তরের আদব আছে একটা অন্তরের আদব হল আত্মিক আদব অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করে যেটা আল্লাহর খাস দরবার সাথী দরবার আল্লাহ মহান তার ঘর মহান এই কথাটা অন্তরের মধ্যে রেখে ঘরে প্রবেশ দুনিয়ার রাজা বাচ্চাদের দরবারের মতো নয় দুনিয়ার রাজা বাচ্চাদের দরবারের মতো এই দরবারের সান আর মান নয় এই দরবারের শান আর মান সবচেয়ে বড় যেমন আল্লাহ তালা সবচেয়ে বড় কোন মসজিদে যদি কার্পেট নাও থাকে যদি চাটাই থাকে চট চট এই চটেরও মূল্য আল্লাহের কাছে কতটুক জানেন আমাদের বড়রা বলেছেন বুজুর্গ বলেছেন দুনিয়ার রাজা বাচ্চাদের কাছে যে রাজ সিংহাসন আছে ওই রাজ সিংহাসনের চেয়ে ওই মসজিদের ওই চটের মূল্য আল্লাহ তালার কাছে কোটি কোটি গুণ বেশি কেন এই চাটার উপরে বসে এই চাটের উপরে বসে ওই মহান আল্লাহ তিকির করা হয় এবাদত করা হয় যে মহান আল্লাহ দুনিয়ার রাজা বাচ্চাদেরকে রাজ সিংহাসন ভিক্ষা দেয় দুনিয়ার রাজা বাচ্চারা রাজ সিংহাসন ভিক্ষা পায় আল্লাহ তো দান তারপরে পায় উলিল্লাহম মামা আলী কালমন কেতু তেলমন কামাং যার ব্যাপার ইচ্ছা করেন সে রাজত্ব করেন এই জন্য মসজিদের চট সাধারণ চট কার্পেটের প্রয়োজন নাই মসজিদের চাটাই যে চাটায়ের বসে আমি আপনি আল্লাহ আল্লাহকে ডাকি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই কাটায় এত বলল আল্লাহ এই জন্য আল্লাহর আমাদের বড়রা স্বর্ণাক্ষরে লেখার মতো কিছু কথা বলে উনি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতন ইয়া দেখোদা কাহার না সে কম নিহি फतेमी बोलते से आल्लाह के स्मण कर मुहूर्त सेकेंड मुहूर्त आल्ला दुनिया दुनिया मध्य जा कोटी कोटी गुण उत्तम अल्लाह बुरी तखते कम निहित आल्लाहले मान अल्लाह वाला আল্লাহ আল্লাহওয়ালা বান্দাদের চট বুড়িয়া মানে চট এই চটের মূল্য আল্লাহ কাছে জগতের করতে। ভাই আপনাকে দয়া করে মেহরবানি করে এরকম একটা খাস দরবারে বসার তো উচিত যাচ্ছে এই দরবারের আমলি একটা আদব আছে কি জানেন অনেকে জানেন অনেকে জানেন আমলি একটা আদব হলো যে এই দরবারে আপনি দিনে রাত্রে যখনই প্রবেশ করেন एक बार कम पक्षे एक बार सम्भवे दुई बार, बार तीन बारबारे सालाम पेश करा कि सालाम पेश करा बहिस् प्रवेश कर ले घर सम्मान घरवाल मर्जदा रक्षार जो घरवाला के तारे सालाम पेश करा यदा बला है ताहिएतुलस्ती नाम তবে সব সম্ভব না ফজরে হবে না ফজরে হবে না জহরে হবে আসরে হবে মাগরিপে হবে না আমার এখায় হবে দিনে রাত্রে কমপক্ষে একবার আর সম্ভব হলে দুইবার বা তিনবার এরকম ভাবে সালাম পেশ করা তাহিয়া তুল মস্কিদ তাহিয়া মানেই হল সালাম মুসিদে গিয়ে এই দরবারে সালাম পেশ করা মনে করেন আপনার সাথে একটা মুরব্বী মানুষ সম্মানী মানুষ নাম না এটার নাম হলো তাহিয়া মসজিদ আমরা চেষ্টা করব তো এই আমল করার জন্য আমরা চেষ্টা করব দিনে রাত্রে কমপক্ষে একবার হলো তাহিয়তুল মসজিদ দুই রাঘাট নামাজ করা এগুলির বহুত বড় মর্যাদা আল্লাহ বহুত বড় দাম এই তো ভাই আল্লাহ তার একটি কোথা হবে আমলের জন্য আল্লাহ তালা তো এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করা বেশি থেকে বেশি আদায় করা যারা আদায় করবে বেশি থেকে বেশি সুগর আদায় করবে আল্লাহ তাদেরকে সুগর গুজার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করবে এই উম্মতের সবচেয়ে বড় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শুধু এই উম্মতের নয় নবীদের পরে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব যার নাম তিনি হলেন আবু অকুর সিদ্দিক রিয়া তিনি আল্লাহ তালার কাছে শুকর আদায় করেছেন উনি নিজেও মুসলমান হয়েছে উনার বাপ মা মুসলমান হয়েছে ওনার ছেলে মুসলমান হয়েছে তখন উনি আল্লাহ তালার কাছে শকর আদায় করছে কি বলে শকর আদায় করছে আল্লাহ তালা তার শুকরের দোয়াটা আল্লাহ তালা কোরআনেকারী উল্লেখ করে সুরাতুল আহকাহ একটা সুরা আছে কোরআনে এই সুরাতুল আহকাহের মধ্যে আল্লাহ হজরত আবু বকুর সিদ্দিক দিয়ে আল্লাহ আল্লাহর কাছে কি শকর চাইছেন কি শকরের তৌফিক চাইছেন এই কথার আসুরতুল আহকাবের মধ্যে উল্লেখ হয়েছে রব্বি আউজুরানে আল্লাহর কাছে চাইছে আল্লাহর কাছে বলছে রব্বি হে বরওয়ার হে মাওলা মালিক तो अभी दाओकर शकर आदाय तुम्हें दिए पिता मतारति जेमत दिए नेमत शकर आदायक दाओ आसमें पिता मतारे जेमत देवा सतानत देख দেখেন একটু চিন্তা করে দেখেন আমাদের পিতা মাতা যদি মুসলমান না হইতেন আমরা কি মুসলমান হইতে পারতাম বানিয়েছেন মুসলমান এবং পিতা মাতার উপর অনেক নিয়ামত দিয়েছেন সেগুলি প্রকারান্তরে আমাদের জন্য নিয়ামত কিনা যাদের পিতা মাতা মনে করেন অনেক ধনী ধনবান তো মাতা মারা যাওয়ার পর ওই সম্পদের মালিক সন্তান হবে না ওই নেমত মালিক সন্তান হবে না এই জন্য কাছে শকর আদায় করছে মাওল্লা তুমি আমাকে যে নেমত দিয়েছ এগুলিও শুকর আদায়ের তৌফিক দাও আর যেটা আমার পিতা মাতাকে দিয়েছ ওই নামতেরও শোকর আদায়ের তৌফিক আমাকে আল্লাহ তাকে যাওয়া আল্লাহ তাল আমাদেরকে কত বড় দয়া করেছেন অনুগ্রহ দান করেছেন যে আমাদেরকে আমাদের পিতা সহ আল্লাহ তালা ইসলামের দৌলতদার করে इमान दौलत डानमान और इसलम एटे सबसे बड़ा जरूरी जिन मंत्र सबसे बड़ा जरूरी जिन इसे बड़ जरूरी जिनि और किस ही होते इसलम शिक्षा दिए एक शिशु जन्मग्रहण करवल दुनिया दुनिया आलो बता देखे क्यावल इते क्या क्या इसलमर नियम हल तर डान कान आजान दाओ बाम कान कम द डान कान आजान बने एक प्रश्न है शिशु की बुझे एकामत है प्रथम आवाज आल्लर बरतवर आवाज आल्लर श्रेष्ठतर आवाज तर कान मध्य ढुकान देवा आसर मृत्यु पराको एटार प्रभाव एटार कार्यकारिता मृत्यु पर्त मृत्यु पर्त बाकी কিছু জন্মগ্রহণ করলো আমরা কজন জানি এই কথাগুলো অনেকেই জানি না যে কিছু মানুষ তো বাচ্চা হয়েছে ওই বাহিরে যায় বাড়ির গেটে যায় আজান যেত খ্রিস্টান জানে না নিয়ম হল ডান কানে আজান বাম কানে একামত দেওয়া এই আজান একামতের মধ্যে আল্লাহর বরত্বের কথা আছে আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা আছে ইমানের কথা আছে ইসলামের কথা আছে সেই কথা বলে তার দেবে ঢুকা যায় দেখেন বাচ্চা কিছু বোঝে না কিন্তু এটা ঢুকা দেওয়া হচ্ছে আবার একটা মানুষ যখন মারা যায় মারা গেলে তার জানা জাপড়া হয় কেন জানাজা পরের জন্য জানা যা পড়া হয় মৃত্যু ঘটে গেছে তার জীবনের অবসান ঘটে গেছে তার উপর কিন্তু কোন নামাজ নাই কেন সে তো আর মোকাল্লাভ নাই যতদিন জীবিত থাকে ততদিন মোকাল্লাভ থাকে কিন্তু তার জানাজার নামাজ পড়া হচ্ছে এই জানাজার নামাজটা যদিও মাইয়াদের জন্য দোয়া কিন্তু জীবিতদের জন্য শিক্ষা এটা জীবিতদের জন্য আদর্শ জীবিতদেরকে এই কথা ছবক দেওয়া হচ্ছে যে দেখো তোমরা ইসলাম নিয়ে টিকে যতদিন বেঁচে আসো ইমানাল ইসলাম নিয়ে টিকে থাকো ওই লোক তো চলে গেছে তার জন্য দোয়া করো কিন্তু তোমাদের বেশি প্রয়োজনই মানার ইসলামে একটু চিন্তা করলে আমরা বুঝবো ওই শিশু বাচ্চাকে আদান দেওয়া হলো কামড় দেওয়া হলো অথচ বাচ্চা কিন্তু সে এখনো ইসলামের মোকাল্ল হয়নি সে বালেক হয়নি কিন্তু তাকে দেওয়া হচ্ছে আবার যেই লোকটা মারা গেছে তার জানা নামাজ পড়া হচ্ছে এগুলির দ্বারা শিক্ষা হলো জীবিতদেরকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য যে জীবিত মানুষগুলো তোমাদের প্রত্যেকটি স্তরে স্তরে জীবনের যতগুলো স্তর আছে ইসলামকে করে ইসলামকে করো মজবুত করে ধরো এই আমরা যারা পড়ি দোয়ায় মাভুরাতঘভুরাতের মধ্যে আট শ্রেণীর মানুষের জন্য দোয়া করা এই আট শ্রেণীর মানুষের মধ্যে সাত শ্রেণীর হলো জীবিত আর এক শ্রেণী হলো মৃত্যু অনেকে দোয়া আমরা জানি অনেকে জানি না যদি দোয়াই না জানিস তো কি জানাজা করি জানানা জানাজানামাজে যে দোয়ায় মাভেরাত করা হয় সেখানে বলা হয় আল্লাহ হুমি হাজিনা শ্রেণী মানুষ আর কি মানুষ আল্লাহ হুম ফিরলি হাজিনা আল্লাহ আমাদের জীবিতদেরকে ক্ষমা করে মৃত্যুদেরকেও ক্ষমা করে দাও মৃত্যুদেরকেও ক্ষমা করে দাও এইভাবে প্রত্যেকের জন্য দোয়া করা হয়েছে সেখানে প্রত্যেকের জন্য দোয়া করা হয়েছে হাই না ও মাইয়ে না যারা উপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করে দাও যারা অনুপস্থিত তাদেরকেও ক্ষমা করে দাও বড়কে ক্ষমা করে দাও ছোটকেও ক্ষমা করে দাও পুরুষকে ক্ষমা করে দাও নারীকে ক্ষমা করে দাও এইভাবে আট শ্রেণীর মানুষের জন্য দোয়া করা এই আট শ্রেণীর মধ্যে ষাট শ্রেণীর মানুষ হলো জীবিত আর শুধু এক শ্রেণীর মানুষ হলো মৃত্যু তো জানাজান না মাঝে ছড়ি করে কার ফায়দা বেশি লাভ উদ্দেশ্য জীবিতদের জন্যই সব কিছু আবার পরে আর একটা দয়া বলা হয় ওই দয়া জীবিতদের জন্য আল্লাহ ইসলাম মিন্না আলাল কি। আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদেরকে তুমি জীবিত রাখবে এদেরকে তুমি ইসলামের উপরে জীবিত রাখ আর যাদের মৃত্যুর ফাই ছাড়া হয়ে যায় যাদের মৃত্যুর সিদ্ধান্ত হয়ে যায় হে আল্লাহ তাদেরকে ইমানের উপর তুমি মৃত্যু রাখো এটাও জীবিত নিজের জন্য দোয়া তাদের জন্য দোয়া জীবিত এই ভাই ইমান আর ইসলাম এটা বড় জরুরি জিনিস বড় জরুরি জিনিস আবশ্যকীয় জিনিস আমার আপনার জীবনের প্রত্যেকটি স্তরে স্তরে জীবনের এমন স্থান নাই যেখানে ইমান আর ইসলামের নিয়ন্ত্রণ প্রত্যেক জায়গাতে ইমান আর ইসলামের নিয়ন্ত্রণ এই ইমান আর ইসলামকে ঢুকাইতে আমি সব তো আমি আপনাদের সামনে একটি হাল হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা মোসেন এক বচন আর মোহসেন বহু বচন কারা মহসেন কারা সব আছে ওই সমস্ত মানুষ যারা ইমানের পাশাপাশি সোনাত অনুযায়ী জীবনযাপন করে তাদেরকেই মহস্তেন বলা তাও ঈদের পাশাপাশি ইমানের পাশাপাশি যারা নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করে তাদেরকেই মহস্তেন বলা দাওয়াত তাবলিগে বলা হয় ভাই আল্লাহ তালার হুকুম মানা এবং নবীর তরিকা মতো চলা এই কথাটাকেই বোঝানো হয় আল্লাহর হুকুম মানা আর নবীর তরিকা মতো চলা এটাকে এই এই চোলা যে ব্যক্তি চলবে তাকেই মোহসিন বলা হয় যারা মোহসিন বান্ধা হবে আমার রহমত আমার দয়া আর অনুগ্রহ তাদের সামলে হাল হবে নিশ্চিত নিশ্চিত ভাই আল্লাহর রহমত ছাড়া কি আমরা বাঁচতে পারবো কেউ এক মুহূর্ত বাঁচতে পারবো আল্লাহ তালার দয়ার অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না এই জন্য আল্লাহর রহমত যেইভাবে আছে যেভাবে আমরা পাই যেভাবে পাবো সেই পথটা অবলম্বন কর আর হাদিস যেটা আপনাদের সামনে পড়েছি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম তিনটি আমলের কথা বলেছি এই তিনটি আমল যারা করবে আল্লাহর রসুল রিসালতর জোবানে ঘোষণা করেন আল্লাহ তালা তাদেরকে দয়া করে অনুগ্রহ করে জাননার দায়িত্ব قال رسول الله صلى الله عليه وسلم من اكل الطيبات وعمل بالسنتين وامن الناس بواقيته دخل الجنه الله رسول বলেন যে ব্যক্তি হালাল খাবে এক নাম্বার আমল হলো হালাল খাওয়া ভাই যেই যেই কাজ করিনা কেন আমাদের আয় রোজগার হালাল হইতে হবে আয় রোজগার হালাল হতে হবে যদি হারাম কোনো কোন উপার্জনের আমাদের সেটার সাথে সাথে বর্জন করতে। হবে হারাম যেন জীবনের মধ্যে না ঢুকে মান তাই এবার যে ব্যক্তি হালাল খাবে হালাল খাইতে হলে আপনার হালাল রোজগার থাকতে হবে মনে একজন ব্যবসা করে হারাম ব্যবসা একজন চাকরি করে হারাম চাকরি হারাম ব্যবসা আছে না অনেক ব্যবসা আছে বর্তমান যুগে এটা ডিজিটাল যুগ এই যুগে অনেক ব্যবসার আবিষ্কার হয়েছে ইন্টারনেটে বিভিন্ন ভাবে যেগুলি হারাম ব্যবসা কিন্তু মুসলমান কোনোদিন কোন আলেম কেউ জিজ্ঞাসা করে না নিজে নিজে বাস মনে করছে যে এটা আমি করব বাস এটা আমার আয় ইনকামের একটা সোর্স বাস কোনদিন জিজ্ঞাসাবাদ নাই যেটা হালাল না হারাম এখন বিজ্ঞানের যুগ ইন্টারনেটের যুগ ডিজিটাল যুগ কত ব্যবসা হারাম ব্যবসা পদ্ধতি খোলা হয়েছে আবার চাকরিও আছে আয় রোজগার হারাম যার আয় রোজগার হারাম হবে তার অবশ্যই হারাম খাওয়া হবে সে তো হালাল খাইতে পারবে না সেজন্য ভাই এক নম্বর পয়েন্ট হলেন আমল করতে হবে ওয়ামিল আর আরেকটি জিনিস হলো সোননাথ অনুযায়ী আমার আপনার প্রত্যেকটি আমল হবে আমি আপনি যদি আল্লাহর দয়া পাইতে চাই আল্লাহর অনুগ্রহ লাভ করতে চাই তাহলে সন্ন্য অনুযায়ী আমল করতে হবে নবীর তরিকা ছাড়া আল্লাহ তালা দয়া দান করবেন না এটা আল্লাহর তুম তোমাক আল্লাহ তালা বলেন হে জগতের মানুষ কেমন পর্যন্ত আল্লাহ তাহলে এই ঘোষণা শোনা দিয়েছেন রহমত অনুসরণের মাধ্যমে তুমি নবীর তরিকা ভাই নবীর তরিকা আমার আপনার খানা খানা এখান থেকে নিয়ে শুরু করে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটি পরতে নাই যেখানে বিজাতিদের থেকে করস করে আনতে হবে আজ মুসলমানরা কি করতেছে যেখানে নবীর তরিকাকে বাদ দিয়ে বিজাতিদের বিজাতিদের থেকে নাউজিল্লাহ কিছু আদর্শ নাম দিয়ে ওখান থেকে সোননাথকে বাদ দিয়ে সোননাথকে বাদ দিয়ে বিজাতিদের অনুসরণ করছে এবং এই অনুসরণের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কার আগে বিজাতিদের অনুসরণ যাদের উপর আল্লাহর হয়েছে আমরা আল্লাহ অর্থ তো জানি না অনেকে আল্লাহ যাদের উপরে তোমার রাগ পতিত হয়েছে তাদের পথ আমাদেরকে নিয়ে যাদের পথে আমাদেরকে নিয়েও না তো মুখে বলতেছি তাদের পথে নিয়েও না কিন্তু কাজ করতেছি তাদেরটা যাদের উপর আল্লাহর রাগ আর ক্রোধ পতিত হয়েছে তারা ইহুদি বর্তমান বিশ্বে সবচেয়ে বড়ুদি এই মুসলমানদের বিরুদ্ধে যা যা করার ষড়যন্ত্র চক্রান্ত সব করতে আটলান্টিক মহাসাগরের নিচে তলদেশে যদি দুইটা মাস ঝগড়া করে বুঝতে হবে ওখানে ইহুদির চক্রান্ত ষড়যন্ত্র ওখানেও চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে আরেকটি আমল হলো কাহু বলতে সে একজন মানুষ সে এমন ভাবে জীবনযাপন করবে সে তার অত্যাচার থেকে জুলুম থেকে কষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে ভাই অন্যায়ভাবে ভাবে কাউকে কোন আঘাত করা যাবে না কোনটুবাক্য বলা যাবে না আখলাখ দেখাইতে হবে চরিত্র চরিত্র করতে। আমরা আমাদের জবান এর দ্বারা অনেক সময় হাতের দ্বারা না হলেও মানুষকে এমন কথা বলি যে কথার দ্বারা মানুষ কষ্ট পায় আখলাখ সুন্দর হইতে হবে প্রত্যেকটি মানুষের হক আছে অন্যায় ভাবে আপনি কুকুর কে মারতে পারেন না বোখারি শেখ হাদিসা আছে একজন মানুষ একটা কুকুর কে পানি পান করেছিল সে নিচে বিপদ হয়েছে পথ চলতেছে বিপদ হয়ে কুয়া থেকে পানি পান থেকে পার্শ্ব একটা কুকুর মাটি চাটতেছে কিভাবে এরকম ভাই মোজা ভরে ভরে পানি উঠেছে কুয়া থেকে উঠায় কুতটাকে খাওয়াইছে আল্লাহ তালার কাছে আমল এত প্রিয় হয়েছে আল্লাহ তালা এই আমলের বিনিময়ে তার জান্নাতের সাহায্য আমাদের চরিত্র ভালো হইতে হবে ভাই উপর দিয়ে অনেক ভালো মানুষের সাথে দেখবেন খুব ভালো ব্যবহার দেখায় ইন্ডিয়াতে যারা গেছেন তারা জানেন আমি নিজেও গিয়েছি ইন্ডিয়াতে দেখছি যেটা মানুষের সাথে এরকম খুব নরমে কথা বলে এরকম নরমে নরমে কথা বলে ভিতর দিয়ে কিন্তু আপনার শত্রু ঠিক আছে আল্লাহ যেটা আল্লাহ বলেছেন সেটা ঠিক আছে কিন্তু বাহ্যিক চরিত্রে ঠিক নাই কাল্লা রসুল বলেন তিনটি আমল এক নাম্বার মান আচ্ছি হালাল খাবে ও আমিলা বি তিন আমল করবেন তিন নাম্বার ও আমি নান্না মানুষকে তার কষ্ট থেকে তার জুলম থেকে নিরাপদ রাখবে আল্লাহ রাসুল বলেন এই তিনটি আমল যদি করে আল্লাহ ওই বান্দার প্রতি রাজি হয়ে তাহলে খুশি হয়ে যাবেন এবং ওই বান্দাকে আল্লাহ তালা জানার দাঁড়িয়ে তা আমরা এই আমলগুলো করতে রাজি আছি তো ভাই আমরা অনেকগুলোই জানি না যেগুলি জানি সেগুলি আমরা আমল করবো আর যেটা জানি না ওনামাইকরামদের কাছে জিজ্ঞাসা করে করে আমরা শুনে বুঝে এরপরে আমল করব আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য দিন শেখার জন্য মেহনত করার সকলকেই তো অস্বীকার করে আল্লাহ দোয়া যাবে বসেন দোয়া হয়ে যাবে এখনই মজলিশের সময় এটা কত মানুষ জেলখানাতে আছে যা দেখেন জেলখানাতে আছে তিন দিন না মাস কে মাস আছে বছর বছর আমি আপনাদের সুন্দর ভাবে জীবনযাপন করতেছি সুস্থতার সাথে কত মানুষ মাস মাস না সতালে আছে জন্য ভাই এই সমস্ত নেয়মতের শকর আদায় করে আমরা এরকম দিন শেখার জন্য এই যে কথাগুলো অনেক কথা বলা হলো এই কথাগুলো তো অনেকে আমরা জানি না এগুলি শেখার জন্য আল্লাহ আমাদেরকে দিনের জন্য বের হওয়ার তো অসুবিধা বারিকা মোহাম্মদ রা সামলা সঈদিয়াল বান্দাদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার মাওলা তোমার মাহবুব দিন সম্পর্কে কিছু আলোচনা করেছি তুমি মেহরবানি করে করে এই আলোচনাকে শ্রোতা বক্তা প্রত্যেকের হৃদয়ের গভীরে তুমি পৌঁছায় দাও মাওলা আল্লাহ এই আলোচনা অনুযায়ী আমাদের বাস্তব জীবনকে পরিচালনা করার তো অভিজ্ঞ দাও মওলা মাওলা আমরা আমাদের অতীত জীবনকে আমরা নষ্ট করেছি বরবাদ করেছি মাওলা অতীত জিন্দগিকে আমরা নষ্ট করেছি গুনের দ্বারা নাফরমানির দ্বারা আগামী জিন্দগিতে কয়েকদিন থেকে বিদায় হয়ে চলে গেছে মাওলা একসাথে কত ওঠা বসা হয়েছে চলাফেরা হয়েছে মাওলা তোমার হুকুম যেমন আসবে আমরাও চলে যাবো মাওলা মাওলা কিন্তু তুমি আমাদেরকে ইমানের উপরে ইসলামের উপরে তুমি অবিচল রাখো মাওলা আমাদের জীবনের প্রত্যেকটি দিককে তুমি ইসলামের দ্বারা নিয়ন্ত্রিত করে দাও ইমান এবং ইসলামের দ্বারা তুমি নিয়ন্ত্রণ করে দাও মাওলা মাওলা তুমি মেহরবানি করলে এটা সহজ মাওলা তুমি যদি মেহরবানি না করো এটা অত্যন্ত সহজ মওলা কঠিন নয় নয় আল্লাহ যারা বড় আগ্রহের সাথে রগবতের সাথে আজকের এই কথাগুলো শুনেছে মাওলা মেহরবানি করে মাওলা তাদেরকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করো আল্লাহ দিন শেখার জন্য ইমান শেখার জন্য তোমার রাস্তায় বের হওয়া তুমি সহজ করে দাও মা আল্লাহ আগামী আল্লাহ পনেরো ষোলো সতেরো ইয় আল্লাহ জামাত ভাই রবে মালা এই মসজিদ থেকে মাওলা মেহরবানি করে মাওলা আল্লাহ যারা নিয়ত করেছেন তাদের নিয়োগকে তুমি কবুল আর মঞ্জুর করা তাদের জন্য বের হওয়া তুমি সহজ করে দাও মাওলা আল্লাহ এই মসজিদের মুসল্লিদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাদেরকে আমরা চিনি মাওলা যাদেরকে চিনি না বাওলা সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও মাওলা আজকে যদি তারা জীবিত থাকতো আজকে আমাদের সামনে এসে বস্তু পাও না মেহরবানি করে আজকে এই আমলের সব তাদের কবরে তুমি পৌঁছা দাও আল্লাহ আজকের আল্লাহ তাদের সন্তানেরা অনেক এখানে উপস্থিত আছেন বাওলা আল্লাহ মেহরবানি করে সন্তানের আমলকে তুমি সাত পায়ে জারি হিসেবে কবুল আর মঞ্জুর করো মাওলা আল্লাহ তোমার হাবিব বলেছেন নেকশন তার সত্যায় জারিয়ে মাওলাহ এই জন্য আমাদের আমলের সাপ আমাদের পিতামাতার কবরে তুমি পৌঁছায় দাও মাওলা রব্বির হামহুমা রব্বানি সবেরব্বনি রওলা পিতা পিতামাতার অনেক হক আল্লাহ তোমার হাবিব বলেছেন মৃত্যুর পরেও সাতটি হক আমাদের এই হক কি বুঝে আমল করে আল্লাহ ইয়া আল্লাহ রেজামন্দি হাসল করার আমাদেরকে তৌষিক দাওলা সুবহান রব্বিক রব্বিল ইজত আম্মাফুর ওসালাম আলম মুরসালি আলহামদুলিল্লাহ